আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্তান প্রতিপালন এই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কখন থেকে আমরা সন্তানকে দিনী শিক্ষা দেওয়া শুরু এবং কীভাবে তাদেরকে শিক্ষিত করে তুলব এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জন্য কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে আপনাদের বুঝিয়ে দিতে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন যথারীতি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল আলমাদানি এবং জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ এবং জনাব শেখ আমানুল্লাহ আাদানি আসসালামে সকলকে ধন্যবাদ জানিয়ে মবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সন্তান প্রতিপালন শুধুও দর্শকবৃন্দ সন্তান আল্লাহর ন্যামত এবং এই সন্তান প্রতিপালনে পিতা মাতার গুরুত্ব যে অপরিসীম সে বিষয়টি আমরা বিগত পর্বের আলোচনাগুলিতে চমৎকারভাবে উল্লেখ করেছি এবং আমরা বুঝতেও পেরেছি এই নির্দেশনা নেওয়া যে কখন থেকে এবং কি জনাব শেখ সাইফদ্দিন আজকে আমাদের দেশে বাস পৃথিবীতে সন্তানকে তার শিক্ষা দীক্ষার ব্যাপারে আমি অনেকেই অনেক সজাগ কিন্তু কোন শিক্ষায় সন্তান সুসন্তান হবে এবং কোন শিক্ষা লাভ করলে সন্তান সুসন্তান হবে না এ বিষয়ে অবশ্যই বাবা মাকে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে কারণ যদি আপনার সন্তান এমন শিক্ষকের কাছে পড়েন বা এমন সিলেবাস পড়েন যার মাধ্যমে তার আখেরাত্ম নষ্ট হবেই बर दुनिया नष्ट हो आशंका रही है से कई तरह बाछाई चयन करज्ञ विज्ञ बा कख ठीक होना चुना लोकमान पढ़ी तरबियत सन्तान प्रतिपालन क्षेत्र ये परामर्श सबा के दिए थक आजो सुप्रिय दर्शक के दीब जे लोकमान एक हेकिन मानुषिज्ञ मानुष्लें चिकित्सा अभिज्ञनीलमाना मोहन आलमीन का तार तार महा ग्रंथ आल कुर आने से स्थान दिए दिल्वे कथा अल्लाह रबुल आलमीन सुरालोकमान शिक्षा दिएुकमान ইয়া বুনাইয়া বুনাইয়া সাধারণত ছোট সন্তানকে বলা হয় ছোট নাবালক সন্তানকে বলা হয় এবং এখানে তিনি শিরিক করোনা এরপরে আল্লাহর সঙ্গে যখন পরিচয় করে দিলেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন বাবা অধিকারটাও কিন্তু যথাসময় ওই সন্তান বাবার জন্য যা যা করা তাই কিন্তু করবেন আমি অনুরোধ করব এই লোকমান হেকিমের এই যে উচ্চ বাণীটা সুরা লোকমান খুলে আমাদের আজ অনুবাদ হয়েছে বাংলা ভাষা দিয়ে তার অন্তরে তের বীজ বপন করে দিতে হবে বিশুদ্ধ আখি দিতে হবে সেজন্য আমরা কিন্তু সন্তানকে ওই যে ছন্দ কবিতা ছড়া এ সমস্ত আজে বাজে গানটা না শিখিয়ে প্রথমেই আমরা আমরা আমরা সেটা হলো এই যে সন্তানকে শিক্ষার জন্য আপনার একটা উপযুক্ত বয়স ইসলাম শুরু করেছেন সন্তানদেরকে তাদের অন্তরে ইমানি মূল্যবোধ বিকশিত করা ইমানি ঐশ্বর্যে ঐশ্বর্য মণ্ডিত করা এটা তো প্রত্যেক মা বাবার একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দেখি বাবা মা সন্তানরা অনেক সময় ছুটাছুটি করে ঝামেলা করে এই জন্য টেলিভিশনটাকে খুলে বাচ্চাদেরকে আরো দিয়ে দেওয়া হয় মানে তাদেরকে ওই নাচ গানে মধ্য করে রাখার একটা সুযোগ করে তারা বাবা মারা যেন স্বস্তি পান যে উপদ্রব থেকে বেঁচে গেলাম কিন্তু এটা যে উপদ্রব থেকে বেঁচে যাওয়া নয় বরং নিজের উপরে মহা উপদ্রব নিয়ে আসা বাবা মা নিজেরাও সচেতন নন যদি সচেতন হতেন তাহলে টেলিভিশনে কোনোভাবেই তাদেরকে বসার সুযোগ করে দিতেন না বরং ভাই যেভাবে বলেছেন যে কোরআন হাদিস এবং দিনের আলোচনা কালমা এই এবং এই সমস্ত ইসলামিক অনুষ্ঠানটাকে একদিকে রেখে দিলাম হ্যাঁ অনেক পিতা আছেন যারা সন্তানকে এত যত্ন করে লালন পালন করেন পিতা আছেন যার বর্ণনা আমরা দিতে পারবো না আবার এমন কিছু ঘটনাও আমাদের সামনে আসে তারা এই বিহবল করে ডাকা হয় এর কিন্তু একটা কুপ্রভাব সন্তানের উপরে কাজেই পিতা মাতাকে অবশ্যই হতে হবে সন্তানের আপন পরম বন্ধ আমরা এ আমরা শোনাম শেখ কাছে আসতেছি একটা বিষয় হলো এই যে শিক্ষার আসর বয়স যেহেতু বলছেন তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে সালাতের জন্য নির্দেশ দাও সালাতের নির্দেশ সাত বছর বয়স হলে দিতে হবে নির্দেশ দিতে হবে এখান থেকে বিজ্ঞলাম কেরামগঞ্জ বলছেন যে সাত বছরের আগে বাচ্চাকে কোনো কিছু করতে বলা বা চাপ দেওয়াটা ঠিক নয় তার ব্রেনটা তখন ম্যাচুড হয় না যে পাক মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাপাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে সাত বছরের আগে বাচ্চাকে যে সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস তবুও তা আমরা তাকে করতে বলবো না বরং এর আগে আমরা মসজিদে তাকে নিয়ে যেতে পারি মসজিদে নিয়ে গেলে বাপের সাথে সে দেখলো দেখে দেখে কিছু শিখলো আমরা হাদিতে পারছি যে রসল আসালাম মসজিদে সালাদকে সংক্ষিপ্ত করে ফেলতেন বাচ্চার কান্নার আওয়াজ শুনলে কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে আমাদের সমাজে এমন পরিবেশ হয়েছে যে বাচ্চা তো কান্না কান্নাকাটি করা তো দূরের কথা যদি বাচ্চারা একটু আওয়াজ করে কিছু কিছু মসজিদ বা কিছু কিছু সমাজপতিদেরকে দেখা যায় তারা বাচ্চাদেরকে খুব হেয় প্রতিপন্ন করে গালাগালি করে বা রাগারাই করে যেটা চরম অন্যায় কাজ যেটা মোটেই উচিত ছিল না এরপরে আসছি হাদিসের শেষ অংশে রস রচনা বলছেন দশ বছর হলে তাহলে তাকে শাসন করো শাস্তি দাও দশ বছরের আগে কাউকে শাস্তি দেওয়া উচিত নয় অথচ আমরা এখন দেখি যে ছোট বয়স থেকেই মারপিট করা হয় এটার একটা এমন একটা কুপ্রভাব যে এক অন্যায়ের জন্য আর অন্যায় তখন সে করে বসে হয় সে মিথ্যা কথা বলতেছে অথবা বাড়ি থেকে পালিয়ে ফিরছে কারণ জানে আম্মা মারবে অতএব সন্তানকে লালন পালন করতে হলে नबीज सल्लाह सल्लम उसलोभ हम ग्रहण करते हैं जमन अन मालिक रदियाल्लाह तालन बोलें खदम तु रसल्लाहअसल्लामे आशारा सीन रसलम खेदमत कर दस बचरे क्यों को रसला सल्लम बोलें क्ष केंटा क्यों करनी तो ये उत्तम अखलाखलाखा उचित जे सन्ताना भलो कस कर तक उत्साह देवा কিছু গুণাবলি রয়েছে ওই জন্য বললেন আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ ফ্ক হুফি আল্লিম হুত আল্লাহ তুমি তাকে দিনের বুজ দান করো বাথরুম সেরে আসার পর আমার পানির প্রয়োজন হবে एक कथा जो बालकता बुझते पेने पानी व्यवस्था रेखे प्रसाद सलम उत्साह दिलेन और दोआा करलें से दोआर बल्कते आब्दुल्ला अब्बास रजियाल्ला रईसुलफाज सिलीन हो गाँव सन्तान देके विभिन्न समय किसान पुरस्कार दीते सालाद आदाय कर भलो कस कर किस चकलेट रखते दीते युप दिए इजाबी उश्लूप दिए पजिटिव उश्लूप दिए सन्तान के लालन पालन करते নেগেটিভ ভাবনা সন্তানের প্রতি নানা অত্যন্ত ভালো এবং কল্যাণকর পাক আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করুন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুন ধন্যবাদ জানাব শেখ মোহাম্মদানীকে সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সময় হলো একটি ছোট্ট বিরতির বিরতির পর ফিরে আসব আপনাদের কাছে আপনাদের এই প্রিয় সাবজেক্ট নিয়ে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন তিস টিভি বাংলা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 যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন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 दायित्व देखी छुदी वर्शक बिंदु आगे आलोचना करमत्कार भाई जानते सतान के कि भाव आदब दीते शिष्टाचारित शिकाते এবং এ ব্যাপারে উসমায় হাসানা হিসাবে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি আচরণ করেছেন এবং একটি সন্তান ভালো কাজ করলে তাকে যে পিতা উৎসাহিত করবেন এর দৃষ্টান্ত আমরা কিন্তু দেখতে পেলাম প্রিয়নবী সাল সাহাবি আবদুল্লাহ আব্বাসের জন্য দোয়া করেছিলেন চমৎকার বাবা মাকে মুরুআলান তো সাত বছর বয়সে বাচ্চাকে নামাজের নির্দেশ দেওয়ার জন্য রসুলের কারিম সাল্লাম যে উপদেশ দিয়েছেন বা হুকুম দিয়েছেন তো তাকে পাক পবিত্রতা মাসলা মাসাইল সলা সংক্রান্ত কিভাবে করতে হবে এর অর্থ যেটা বোঝায় যে সাত হলে তাকে একটা ভারী গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নেওয়ার কিছুটা ক্ষমতা হয় কিন্তু সাতের আগে তার প্রস্তুতিতে কোনো আপত্তি নেই কিন্তু এই প্রস্তুতির বেলায় আমি শুধুও দর্শকদেরকে বলবো। যে সন্তান এর মেধা এবং তার শারীরিক ক্ষমতা অনেক সময় দেখা যায় সন্তান কম বয়স হলেও একটু শারীরিক দিক দিয়ে নাদুষ নদুষ ভালো থাকে কোনোটা আবার দুর্বল থাকে সব কিছু বিচার করি সে কতটুকু ধারণ করতে পারবে কতটুকু সে হজম করতে পারবে এভাবে আস্তে আস্তে বোঝে শিক্ষা দিলে ভালো হয় এবং এখানে আমরা মনে করি যে উত্তম হবে যে পিতা এবং মাথা যখন একটা ছেলে হবে ছেলে যখন তাকে আপনি পিতা হিসাবে আপনি উজুটা করতে যাচ্ছেন তখন ছেলেটাকে কাছে নিয়ে নেন সে উঁজুটা দেখুক মা যখন উজু করতে যাচ্ছেন আপনি মেয়েটাকে কাছে নিয়ে নেন সে উজুটা দেখুক নামাজটা কীভাবে পড়তে হয় আপনি আস্তে আস্তে কাছে নিয়ে নেন কিন্তু আমাদের সমাজটা তার উল্টা হয়ে গেছে সন্তানের বয়স বড় হয়ে যাচ্ছে সে স্কুলে গেল কিনা কলেজে গেল কিনা এ ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা হয় কিন্তু সে তার বুনিয়া কলিমাটা পারে কিনা জানে কিনা এ ব্যাপারে কিন্তু গুরুত্ব করা করা হয় না বেলাল যদি বলতেন যে এই সাত বছর হলেই তাকে নামাজের নির্দেশ দেওয়া অর্থাৎ তাকে নামাজি করে অভ্যস্ত করার যে বিষয়টা দেওয়া হয়েছে এবং দশ হলে তাকে প্রয়োজনে প্রহারের কোথাও বলা হয়েছে আর বিছানা আলাদা করে দিতে হবে সমাজ যেখানে গিয়ে সে শিখবে তো বাড়ির জন্য আমরা যেটা বলবো সেটা হলো বাবা মা যেটা বলছি আমরা সৎ হবে তার পরিবেশ সুন্দর রাখতে হবে তার ছোটখাটো বন্ধু বান্ধব যারা শত বন্ধু বান্ধবের ব্যবস্থা করতে হবে বান্ধবীর ব্যবস্থা করতে হবে एक एक हाफेज बनाते चाहिए चेषा करये क्योंकि हाफेज हा कई दिखे तो मने जाना क्यों तो बल्कि मारशाला दिन दिखे এর এই সন্তান যখন আপনার জন্মগ্রহণ করেছে বা এর খাওয়া দাওয়া সবকিছু আমার মনে হয় কিছু হারামের সঙ্গে কি আপনার বলে তখন আমার ব্যাপারটা আমি কোনো করি নাই। অনেক সময় দেখা যায় একটা হাফেজ হয়ে যায় আর বড় লোকের ছেলে হাফেজ হতে পারে না কারণ এ কিন্তু হালাল ওই রিক্সা চালা পয়সা খেয়েছে হালাল খানা খেয়েছে এই আমরা যদি দেখি যে মারিয়াম আলাহ সালাতামের যদি ঘটনাটা আমরা পড়ি যে কিভাবে তার বাবা মা সৎ ছিল তার পরিবেশ বাইতুল মা দেশের এবং তার মা একটা কথা আমার মনে পড়ছে সন্তান প্রসব ইসব ভবিষ্ট হলে কিন্তু ওই এলাকার মানুষ তার গুণ সম্বন্ধে কি চমৎকার করেছে মা খায়না সেটা হল ইসা আল ইসলাতাম যাতে করে সব দিক থেকে প্রস্তুত একটা মা এরপর যেটা আপনি বলছিলেন যে সাত বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের নির্দেশ এটা তো অত্যন্ত জরুরি কাজ বাবা মা আর সাত বছরে যারা আমি আমরা যেটুক জানি पालन कर दिन बेनमारे कल्पना दस बचर बद कारण से नाम बेपार अवहला मारधर करदेश शुद्ध महानबुल आलमी हबीब के निर्देश कर আমরাও দেখেছি একটা বাচ্চা কিন্তু একবারে হয় না দুইবার হয় না তিনবার হয়না ওকে বারবার বলতে হয় বারবার খেলাধুলার এতে চলে যায় সবুর করা যেই বাবা মা মানে বলছেন যে তোমরা তোমাদের সন্তানকে বছর বছরের সলাতে অভ্যস্ত না হলে তাকে প্রহার করো আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা বাদ দিয়ে আমরা কিন্তু দেখছি যে প্রহার ছেলেকে ঠিকই করা হচ্ছে সেটা হচ্ছে আপনার দেখাচ্ছে প্রহার করা হচ্ছে এই বিষয়টা আমরা যদি দর্শকদেরকে একটু ভালো করে বুঝাই বলতে পারতাম যে আপনি জাগতিক বিষয়টাকে অগ্রাধিক দিচ্ছেন কিন্তু কেন আপনি নৈতিক বৃত্তিটা গুরুত্ব দিচ্ছেন না জানাব আসলে বিষয়টা দুঃখজনক সাল্লাহ আলী আসাল্লাম তে রহমতুল্লাহ আলমীম তার শিক্ষা আমাদের জাগতিক এবং পালৌকিক জীবনের সাফল্যের রক্ষাকবর অথচ তার নির্দেশ আমাদের পরিবারে এমনভাবে পারিবারিক জীবনে এমনভাবে লঙ্ঘিত হচ্ছে যে বিষয়টা খুবই ভীতিপ্রদ এবং ভয়াবহ যে বাবামা সাত বছরে সন্তানদেরকে বলা দশ বছরে প্রহার করা তো দূরের কথা সাথের সঙ্গে যদি দশ যুগে হয়ে হয় বা আরও যদি পঁচিশ হয়ে যায় তবু বরং বাবামা মা বাচ্চাদেরকে সকালবেলা ভজনের সময় নামাজের জাগাবার যে দায়িত্ব সেটা পালন না করে বরং মনে করে যে আমার মামার ছেলেটা একটু ঘুমিয়ে আনন্দ করুক সুখ করুক ঘুমের সুখে সে বিভোর থাকুক সেটাই ভালো জাগালে পরে সে কষ্ট পাবে কিন্তু নামাজ না পড়ে বাবা মা তাদের দায়িত্ব পালন না করে তারা যে আল্লাহর দরবারে কত বড় জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন এবং ওই সন্তান নামাজে অবহেলা করে তারা যে আল্লাহর দরবারে কত বড় অপরাধী হচ্ছে সে বিষয় বাবা মা সম্পূর্ণরূপে উদাসীন অসচেতন এই জন্য বাবা মা আল্লা সচেতনতা ক্ষেত্রে আমি মনে করি এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার জনাব শেখ ইউসুফ আবদুল সবকে সুন্দর কথা বলার জন্য শুধু দর্শক এখানে একটা জিনিস আমরা দেখছি যেখানে রসদালাম বলছেন দশ বছর হলে প্রহার করবে বিছানাটাকে আলাদা করে দিতে হবে যে শরীরের ভিতরে হারাম মাল ঢুকে সে শরীর যাহার নামে হওয়ার উপযুক্ত তো কাজেই হারাম থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে ধন্যবাদ জনাব শেখ আমানি চমৎকার কথা বলার জন্য সুদীব দর্শকবৃন্দ এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদেরকে যে এই দশ বছর বয়স হলেই কিন্তু ছেলেরা মেয়েরা কিছুটা আপনার পারিপার্শ্বিক জ্ঞান তাদের হয়ে যায় এই সময়ে বিছানা আলাদা করে দিতে হবে আলাদা আলাদা শুইতে দিতে হবে তখন থেকেই তাদেরকে আস্তে আস্তে হায়া ও লজ্জাশীলতার শিক্ষায় শিক্ষিত করতে হবে কেননা যা লজ্জাশীলতা ইমানের একটি অংশ এবং যার হায়া নেই তার ইমানও নেই অর্থাৎ হায়া না থাকলে যেমন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এই জানতে পারলাম আমাদেরকে যে সময়টা নিতে হবে সেই সময়ে আমাদের সন্তানদেরকে প্রয়োজনীয় শিক্ষাটা যেন আমরা হাতে কলমে দিতে পারি যেমন এখন তাকে তার হাতে কলম দিয়ে বলছি এবং শিক্ষায় তাকে শিক্ষা দেয় তবেই আমার সন্তানটি নৈতিক বৃত্তির উপরে গড়ে উঠবে ইনশা আল্লাহ ভাবি ফল আমার জন্য অত্যন্ত ভালো হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সম্মানিত শরীর দর্শকদেরকে আমরা প্রাণ্ডালা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো بدانتي. سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا انت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্য তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈকুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিলাহ এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র বাংলায় টিভি মারাম কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায়